মানবতা সমাধান সসালামুক রহমতুল আলহামদুলিল্লাহ রসুল ও সাহবী ওবাদ ফজ্লাহিন ইয়াহাসন আল আলাদ মা আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাতাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর আমাদের তফসিল চলছে সুরাসিন থেকে সুরাসিন আয়াত নম্বর তিরিশে আল্লাহ পাক ইরশাদ করছেন যে ইয়াহসরাতন আল আল ইবাদ বান্দার ওপর অর্থাৎ মানব জাতির ওপর বড়ই আক্ষেপ তাদের জন্য বড়োই পরিতাপের বিষয় মায়া তেহিমিন রাসুল তাদের কাছে যে কোনো রাসুল আসে ইল্লা কানবে তাদের সাথে তারা ঠাট্টা মজাক করে অধিকাংশ মানুষের চরিত্রই এরকম ভালো লোক দেখলে ঠাট্টা করবে মন্দ লোককে ঠাট্টা করবেন আজকাল দেখুন মানব সমাজের অবস্থা একটা পর্দানাসীন মহিলা ঢিলা ঢালা কাপড়ে যদি থাকে বোরখাই থাকে তাহলে তাদেরকে ঠাট্টা করবে শৈতান প্রকৃতির মানুষ আর তাদেরই সংখ্যা বেশি উলঙ্গ হয়ে চলাফেরা করছে এটা শুধু গিঞ্জি হালকা শরীরে অধিকাংশ খোলা রান পর্যন্ত খোলা তারপরে কেউ ঠাট্টা করে না তাদেরকে নিয়ে দেখছেন মানব জাতির অধিকাংশ লোকের বৎচরিত্র ভালো পছন্দ করে না মন পছন্দ করে শৈতান কিভাবে মানবজাতিকে বিভ্রান্ত করেছে পরিতাপের বিষয়ে আল্লাপা গোছেন এদের জন্য আলম ইয়ার ওকাম আহলাক কাবুল আহমিনাল করুন তারা কি চিন্তা করে দেখে না যে তাদের পূর্বে কত শত জাতিকে আমি ধ্বংস করেছি আন্নাহ এলাইহিম লাইয়ার যেমন তারা কখনো ফিরে আসবে না আর পারবে আসতে ফিরে ওই শক্তি वैनकुल्लुल लामा जमीउल्ला दिन महोदर और एमन क्यों नहीं तेमार फिर आसते है हाजिर होते प्रत्येक केनकुल्लून इन नायर अर्थे रमन क्यों नहीं लामा मान इल्लाह सकल के हाजिर करा जवाबदेही करते हैं पृथिवीते कि चले ওয়ায়াতুল্লাহমুল আরদুল মু আহিয়া ওয়াহিনা হাবাম এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার পৃথিবীতে যে যেসব কুদরতের বহিপ্রকাশ রয়েছে যা আল্লাহাক সৃষ্টি করেছেন সব দেখে আল্লাহ পাককে এবং পরকালকে জানা যেতে পারে এই বিষয়গুলি আল্লাহ পাক উল্লেখ করছেন ওয়ায়াতুল্লাহমুল আরদুল মিতা আল্লাহ পাকের নিদর্শন হচ্ছে একটি তাদের জন্য আল আল্লা মৃত ভূমি। অনাবাদ জমিন শুকিয়ে গেছে নাহা আমি সেগুলিকে জীবিত করি বৃষ্টি বৃষ্টিবর্ষণের মাধ্যমে আর তা থেকে আমরা শস্য উদ্গত করি ধান গম ইত্যাদি খাদ্যদ্রব্য আমাদের জন্য আসছে সামিন হইয়া এখনো তা থেকে মানব জাতিরা খেয়ে থাকে ভক্ষণ করে থাকে ওয়াজ আল্লা ফিহা জানাতি খিলি ওয়ানাব আর তাদের জন্য আমি সৃষ্টি করেছি এই পৃথিবীতেই খেজুরের বাগান আল্লাফা উল্লেখ করেছেন যে যাদের চিনে কারণ ওইসব দেশে খেজুর আঙ্গুরি হইতো আম কাঠা লিচু বললে তারা বুঝতো না আর গুরুত্বও দিত না যে যেমন বুঝে তাকে সেইভাবেই বুঝাইতে হবে হাত দেশা আল্লা কাদের আল্লাহ তালানোর এই জন্য মুক্তি রয়েছে মানুষ যেমন বোঝার যোগ্যতা রাখে তেমনভাবে বোঝা একটা মূর্খ লোককে সায়েন্স আর প্রযুক্তি বলবেন কিছু বুঝবে এটা শিক্ষিত লোককে আপনি ক্লাস ফাইভের মতো কথাবার্তা বলবেন তাহলে সাদরে গ্রহণ করবে নিতে চাইবে না যেমন আপনার সামনে লোকেরা আছে তেমন কথা বলেন এটা হচ্ছে কথার অলঙ্কার লেয়া কলু মিনসামারিহি যাতে করে তারা তার ফল খেতে পারিও আমা আমেলা থুয়াই দিহিম অথচ তাদের হাত এগুলোকে জন্ম দেয়নি তৈরি করেনি ফাল করুন তারপর তার আল্লাহ শুক্রিয় আদে করবে না সো হ্যান আল্লাহ খালাকাল আজওয়াজা মিম্মা তুমেতুল আর পবিত্র তা একমাত্র সেই সত্তার তিনি পুত পবিত্র আল্লা খালাকাল আজওয়াজা কুল্লাহা যিনি প্রত্যেকটি বস্তুকে জোড়া জোড়া সৃষ্টি করেছে। আমরা জানি আর না জানি বুঝি আর না বুঝি প্রত্যেক বস্তু আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন গাছপালাতেও জোড়া জোড়া আছে নরনারী আছে মিম্ম তুম্বেতুল আর যা পৃথিবী এই জমি উদ্গত করে মানে গাছ গাছ পালা এতেও রয়েছে জোড়া জোড়া অমিন আনফুসহিমা তাদের মধ্যেও আল্লাহ জোড়া জোড়া মানুষ কি আল্লাহ জোড়া জোড়া করেছেন অমিম্মালাহ আলমুন এমন এমন সৃষ্টির মধ্যে আল্লাহ পাক জোড়া জোড়া সৃষ্টি করেছেন যা মানুষ জানে না পজিটিভ নেগেটিভ এটা কি জানতো চোদ্দশো বছর আগে বিদ্যুতের তারে পজিটিভ নেগেটিভ থাকে না হলে কাজ চলে না সব হ্যাঁ আল্লাহ এটাও জোড়া आल्लाक आल्लादर्शन आलमीन दिन के लिए अपसारित कर फायदा तक तरा अन्धकारा छन्न ही पड़े अंधकारे डूबे जाए जेमन ही दिन चले गलो हठात कर आलो थकते थकते अंधकार निजे आंगुलट देखते चोखे सामने अश्वाम सोतरीह और सूर्य चलमान रे निर्धारित स्थान उद्देश्य यही लेमुस्तर लहा निर्धारित स्थान कि तर अस्तमित हर स्थान ये एक बोझानपन कक्ष आल्लाफाक रास्ता निर्धारण कर शीतकाले ग्रीष्मकाले ता बोझान समय बोझाना एके बारे क्या पर्त যেই আর পূর্ব দিক থেকে সূর্য উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে আর সেইদিন তার সমাপ্তি ঘটে যাবে যা লেখা তকদিয়ারুল আজিজিল আলিম আর এটি হচ্ছে মহাপরাক্রান্ত আর সর্বজ্ঞ যিনি সব কিছু জানেন তার পক্ষ থেকে সুনির্ধারিত অলকামার কাদ্দার নাহ মানাজিল আর চন্দ্রর পক্ষ আমি নির্ধারণ করেছি চন্দ্ররও মানাজিল আছে প্রত্যেক রাত্রে প্রত্যেক দিন আল্লাহাক রব্বুল আলমিন তার জন্য কখন এর ধারণ করেছেন হাত তা আকাল অর্জুন এমনকি তা হয়ে যায় দেখেন চিকন হয়ে সরু হয়ে চন্দ্র দেখতে পেলেন আবার ফুল আকার ধারণ করল পূর্ণিমার চাঁদ আবার ধীরে ধীরে ক্ষয় হয়ে প্রথম অবস্থায় ফিরে আসলো আল্লাহফাক বলছেন হাত্তা আকাল অর্জুন ইল কাদিম এমনকি সেটা ফিরে আসে চন্দ্র ফিরে আসে পুরাতন খেজুর মোসার ডাটার আকার ধারণ করে লাম সোয়ামিল কামর যে আলমিন সৃষ্টি করেছেন চন্দ্র সৃষ্টি করেছেন সূর্য চন্দ্রকে পেতে পারে না যদি একটা অপরকে পেয়ে যায় তাহলে ধ্বংস করে দিন বা দুর্ঘটনা হবে যেমন একটা সামনে থেকে ফ্লাইট আর এই দিক থেকে একটা ফ্লাইট যাচ্ছে ওড়ো জাহাজ দুটো যদি সামনাসামনি মুখোমুখি হয়তো দুর্ঘটনা ঘটবে হ্যাঁ এমনটা কখনো হয় হয়নি আর হবে না হয়েছে আসমান জমিনের ইতিহাসে সূর্য চন্দ্রের ইতিহাসে কোনো আর দুনিয়াতে অনেক ফ্লাইট দুর্ঘটনা ঘটছে পানি জাহাজের দুর্ঘটনা ঘটছে বাস আর ট্রেনে তো দুর্ঘটনা শুনতেই আছেন এমন কি হয়েছে সোভান আল্লাহ তাহলে কত সুন্দরভাবে করেছেন আলমিনের মানুষ রাস্তাঘাট এত ভালো করছে এত পাকা ড্রাইভার তারপরে দুর্ঘটনা হতেই আছে লু এমবাগী লুদ রেকাল কালকামার সূর্য চন্দ্রকে কে পাওয়া সম্ভব নয় ওলা সাবেক আর রাত দিনকে ছাড়িয়ে যেতে পারে না যে রাত দিনকে পিছনে ফেলে চলে গেল মানে রাত আর রাত গেল গেলো সবসময় এটাও হইতে পারে না দিনের পর রাত রাতের পর দিন হবে অকল্যন ফি ফালাকি ইয়াসবাহুন আর তাদের প্রত্যেককে নিজ নিজ কক্ষে সাঁতার কাটতে আছে যেমন নদীতে সাতার কাটা হয় ওই রকমই যেন এগুলি সাতার কাটছে আল্লাহ পাকরব্বুল আলমিনের সৃষ্টি সূর্য চন্দ্র আর এইরকম গ্রহ নক্ষত্র ও আয়াতুল্লাহম আর তাদের আর একটি নিদর্শন হচ্ছে আন্না হামাল নাজুর রিয়া তহ ফিলফুলকিল মাসুন তাদের বংশধরকে মানব জাতিকে আমি আরোহণ করিয়েছিলাম বোঝাই নৌজানে সালামের যে নৌযান তিনি তৈরি করেছেন আল্লাহর হুকুমে তাতে মানুষ উঠাতে আর অন্যান্য প্রাণী পাখি উঠাতে উঠাতে একেবারে ভারী হয়ে গেছিলো বোঝাই হয়ে গেছিলো তাতে উঠিয়ে সেই লোকগুলি থেকে এই পৃথিবীতে আল্লাহ এত লোক সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আল্লাহ সেই কথা এখানে বলেছেন ওয়া খালি মায়ের কাবুন আর তার মতোই মানে জানের মতো এমন এমন আল্লাহ যানবাহন সৃষ্টি করেছেন মায়ের কাবুন যার উপর তারা আরোহণ করে থাকে বা যার ওপর তারা আরোহণ করবে এখনও চড়েনি এমনও বাহন হবে যে সব বাহনে চড়বে ওয়াইশা নুকরে কহুম আর আমি চাইলে তাদেরকে ডুবিয়ে মারতাম প্রথম খানে আলিয়া সাল্লামের যা থেকে ডুবেছে কাফেরদেরকে এদেরকেও ডুবিয়ে দিতাম বা যেকোনো সময় পানি পথে চলার মতো না আমি জলপথে চলার শক্তি দিয়েছি অমাতাহ এবং কিছু সময়ের জন্য তাদেরকে ভোগের সামগ্রী দিয়েছি কিছুদিন দুনিয়াতে ভোগ করে না কাফের মুশ্রিক মানব জাতিকে বলা হয় যে তোমরা ভয় করো তোমাদের সামনে যে আল্লাহর আজাফ শাস্তি রয়েছে অমা খালু তোমাদের পিছনে যা রয়েছে অর্থাৎ তোমরা সামনের কথা চিন্তা করো কোন দিকে যাচ্ছ আর পিছনে যা করেছ যদি পাপ করে থাকো সংশোধন করো লা আল্লাহ কুমতুর রাহমন তাহলে তোমাদের উপর দয়া হবে অমাতিন আয়াতমিন আয়াতুরব্বাহিম তাদের প্রতিপালক পক্ষ থেকে কোনো নিদর্শন যখন আসে ইল্লা কানহামে তা থেকে তারা বিমুখ হয় মুখ ফিরিয়ে নেয় এটা হচ্ছে অধিকাংশ মানুষের সবাবাকুম্লা যখন তাদেরকে বলা হইতো যে আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তা থেকে তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করো সাদকা করো দান করো জাকাত দাও তোমাদের যে ফরজ দায় দায়িত্ব রয়েছে বাপ মাকে দেখো আত্মীয় স্বজনদের দেখো বলা হয় কালাল্লা জিনা কাফারু তখন কাকেররা বলে ল আমানু মমিনদের ক্ষেত্রে বা মমিনদের কি মমিন মুসলিমরা অনেকে দুর্বল ছিল আর্থিক দিক থেকে আর মানুষকে যারা স্বচ্ছল তাদেরকে বলা হতো পাপিষ্ট সচ্ছল তাদেরকে বলা হইতো যে দান খেরাত করো গরিব অভাবীদেরকে তখন তারা বলতো আনুতাল্লাহ ইয়াসা আল্লাহ আতামা কেন এদেরকে আমরা খাওয়াবো যাদেরকে আল্লাহ যদি চাইতেন নিজেই খাওয়াইতেন আমাদেরকে যেমন আল্লাহ দিয়েছেন সচ্ছলতা এদেরকেও দিতেন আর আল্লাহ খাওয়াইনি তো আমরা কেন খাওয়াবো निर्देश उच्छेद्लम के राजत्व दिले ज्ञान दिले मनोनी कर लेंान सन्ना जो मेरे नल्ला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 প্রতি বুধবার রাত আটটায় আপ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভেন ও হেল্পনসেপন ইউ চুজ বিউটি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 साढ़े सात टाइम सम्प्रचार सकाल साढ़े नशे टी बांगलाय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 আর কাফের মুশ্রিক বিধর্মীরা বলে যে এই কখন পুরা হবে মোহাম্মদাহ তুমি যে বলছো যে পরকাল হবে আখেরাত হবে তোমাদের জবাবদেহি করতে হবে এই সব কথা বলছো কখন তোমার কি আমত অথবা তুমি যে বলছো যে তোমাকে যদি বিশ্বাস না করি তোমার নিয়ে আসা দিন যদি না মানি তো আল্লাহর আজাব চলে আসবে তো বিলম্ব কেন কই তোমার আজাব এভাবে তারা টাট্টা মজা করতো মাতা আল ওয়াদ এই ওয়াদা কখন পুরা হবে ইনকুন্তুম সাদে কিন তোমরা যদি সত্যবাদী হও হে মমিন্ডা হে মোহাম্মদ সাল্লাহিসাম মায়ান ইল্লা সাই ওয়াহেদা আল্লাহ পাক বলছেন তারা একটি বিকট শব্দের ভয়ঙ্কর শব্দের প্রতীক্ষায় রয়েছে তাহম যা তাদেরকে পকড়াও করবে এসে ধরবে অহম এক সেই সময় তারা বাক বিতণ্ডাই লিপ্ত থাকবে হঠাৎ করে যে দিন কিয়ামত হবে ভাবতে পারবে না যেমন নবী করিম সাল্লাহিস্লামের বেশ কিছু হাদিস এই আয়াতের ব্যাখ্যা করে যারা চাষি চাষাবাদের কাজে সকালবেলা হচ্ছে যারা ব্যবসায়ী ব্যবসার জন্য বেরোচ্ছে যারা এক জায়গায় থেকে আরেক জায়গা সফর করবে তারা বিদেশে বেরোচ্ছে নিজ নিজ কাজে যেমন সাধারণ মানুষ প্রতিদিন সকাল হলে চলাফেরা করে নিজ নিজ কাজে নেমে যাচ্ছে যাচ্ছে ভাবতেও পারিনি যে আজকে শেষ দিন আর হঠাৎ করে দেখে যে আরে সূর্য তো উঠলো না পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠে আল্লাহ পাকের ভয়ঙ্কর আওয়াজ মানে সিঙ্গাই ফুক সিঙ্গাই ফুক হয়েছে ফালাই আস্তে তিও না তৌসিয়া তখন না তারা কোনো ওসিয়ত করতে পারবে যখন মানুষের মৃত্যুর মুহূর্ত আসে তখন অনেক কথায় বলার থাকে স্ত্রীকে বলার থাকে কিছু আদব কায়দা শেখানোর থাকে ভবিষ্যৎ কিছু এভাবে চলিও ছেলে মেয়েদেরকে এভাবে তোমরা পড়াশোনা করিও বা সংসার চালেও মিলেমিশে থাকিও টাকা পয়সা এত টাকা মুখের কাছে পাবো আমার কাছে এত পাবে এগুলো অনেক কিছু বলার থাকে এগুলি ওসিয়ত বলা হইতে পারে এমন সময় পাবে না যে ওসিয়ত করবে কেউ কাউক ওলা ইহিমিয়ার যেমন আর না নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারবে গিয়েছে মাঠে মাঠ থেকে বাড়ি ফিরে আসতে পারবে গিয়েছে দোকানে ব্যবসা করার জন্য গিয়েছে দূরে একটু রাস্তাঘাটে গাড়ি নিয়ে বেরিয়েছে ফেরা আর কোনো সুযোগ থাকবে না যে একবার বিবিটাকে দেখেই নি ছোট বাচ্চারা আছে একটু দেখেই নি শেষখানে আল্লাহ সুর আল্লাহা বলছেন তখন তারা তাদের কবর থেকে আজদাস হচ্ছে কবর জাদাস কবর থেকে তারা উঠে আসবে নিজ নিজ এলা রবহিম তাদের প্রতিপালকের উদ্দেশ্যে দৌড় দিয়ে ছুটে আসবে ছুটবে এটা শেষ যখন ফুক হবে তখন কবর থেকে ছুটবে কালু আর বলবে ইয়া ওয়াইলানা হাই দুর্ভোগ মাম বা আসানামিম না আমাদের এই আরামগাহ থেকে ঘুমের জায়গা থেকে মার্কাদ ঘুমাবার স্থানকে বলা আমাদের এই ঘুমের জায়গা থেকে আমাদেরকে কে জাগালো আল্লাহ ফাকরাবুল আলমিনের পক্ষ থেকে বলা হবে হাজা মা ওয়াদার রহমান বা মমিনরা বলবে এটাই তো দয়াবান আল্লাহ ওয়াদা করেছিলেন যে একদিন উঠতে হবে হে কাফের বিয়ে দিন তোমরা বিশ্বাস করি ওসাদা কালমুর সালুন আর রসুলগণ সত্য বলেছিলেন তোমরা কি বিশ্বাস করেছিলে কোরআনের কথা হাদিসের কথা বিশ্বাস করিনি সন্দেহান ছিল পেট নিয়ে মেতে ছিলে নেতৃত্ব নিয়ে মেতে ছিলে জন্মসুতের মুসলিম যারা সারা জীবনটা কোনোদিন চিন্তা করল না তাদের অবস্থা এই রকমই কোনো চিন্তাই করেনি যে রসুল বলেছেন সুতরাং বিশ্বাস করতে হবে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন ইনকানাতিল্লা সহ ওয়াহেদা সেটা মাত্র একটি বিকট ভয়ঙ্কর শব্দ হবে ফাইজ আহম জেমিউল্লা দিন দারুন তখন সকলে আমার সামনে হাজির হয়ে যাবে জবাব দেওয়ার জন্য ফালিয়াম আল্লাহ আফু আল্লাফা ঘোষণা করবেন আজকের দিনে কারো ওপর কিঞ্চিত পরিমাণ কোনো জুলম হবে না ও কুন্তুম তাম আলুন যা কিছুই কর্ম করেছো তারই তোমাদেরকে শুধু বদলা দেওয়া হবে এমন হবে না যে কেউ নেকি একটু বেশি করেছে কম পেয়ে গেল যেমন দুনিয়াতে হয় ভালো করেও পারিশ্রমিক পেলেন না মালিকের কাছে পাপ কম করেছে আর একটু বেশি শাস্তি হয়ে গেল না কখনো হবে না সেইদিন দিন জান্নাতিদের কথা আল্লাহ বলছে ইন জান্নাতিল আল্নাতিলা ফি সগলিন ফা হন নিশ্চয় জান্নাতের অধিবাসীরা আজকের দিনে এই দিন যেই দিন জান্নাতিরা জান্নতে যাবে ভাগ্যবান হবে ফি সগলিন ফাকে হন তারা নিজের নিজের অবস্থায় আনন্দিত থাকবে নিজের আনন্দে মগ্ন থাকবে হোম ও তারা এবং তাদের স্ত্রীরা ফি জেলালিন ছায়ায় অবস্থান করবে আলাল আ আর ই কাতনের বহু বচন নিজ নিজ আসনে তারা বসে থাকবে হেলান দিয়ে মুক্তা কেউ আর কোনো রোদ্র থাকবে না তাপ থাকবে না তাদের জন্য রকমারি ফলমূল হবে আর তাদেরকে তাই দেওয়া হবে যা তারা চাইবে মনে যা চাইবে সামনে চলে আসবে হাতের নাগালে সালামুন কাউলাম রব্বির রাহিম প্রতিপালক দয়াবানের পক্ষ থেকে সালামের বাণী দিয়ে তাদেরকে সংবর্ধনা জানানো হবে সালাম সালাম বলা হবে শান্তি আর শান্তি তোমাদের জন্য হে মমিনা সেই দিন আল্লাহ আল্লাপাকালমিন কাফের পাপিষ্ট অবাধ্য গুনাগার বেনামাজি তাদেরকে বলবেন হে অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও এক সাথে এক হয়ে থাকবে না আলাদা তোমাদের দল প্রত্যেক পাপকারীরা এক এক রকম দলে ভাগ হবে যেমন অন্য আয়াত বাহাদিস স্পষ্ট করে আর দুই ভাগে ভাগ হবে মমিন আর কাফের বিশ্বাসী আর অবিশ্বাসী আল্লাহর তহিদ প্রতিষ্ঠা করে মুশরিক বহুতাবাদী আর তারপরে এক দল শুধু মুশরিক আর দল মুশরিকের সাথে খুনি খুনিদের দল জেনাকারী ব্যবচারকারীদের আরেক দল মধখোরদের আর এক দল এক এক রকমের পাপ যারা করেছে আলাদা আলাদা তাদেরকে এ করে আল্লাহ পাক পৃথক করে দিবেন। দেবেন আলম আহাদেক ইয়াবানি আদম তারপর আল্লাহ বলবেন হে আদম সন্তান তোমাদের কি কি আমি নির্দেশ দি আহেদা ইয়া আহাদ মানে আদেশ দেওয়া আল্লাপের অঙ্গীকার করিনি তোমাদের সাথে আল্লাহ তা আবুদুস শৈতান তোমরা শৈতানের পুজো করবে না শৈতানের এবাদত করবে না যেই ব্যক্তি এক আল্লাহর এবাদত করেন না সেই ব্যক্তি শয়তানের কথা মোতাবেক চলে এবং আল্লাহ ছাড়া অন্যের উপাসনার পিছনে শৈতানই চক্রান্ত চলছে জিন শয়তান মানুষ শৈতানের সুতরাং সেটা শয়তানেরই এবাদত এই আয় তো আল্লাহ বলেছেন সুরে আসিনে আর সুরায় মারিয়ামে এবং রাহিম আলী যখন উপদেশ দিয়েছিলেন তার পিতাকে তখন বলেছে ইয় আবাতে লবদিস শৈতান আব্বা শয়তানের পুজো করিয়েন না তার আল্লাহ ছাড়া অন্যকে শেষদা করা অন্যের কাছে দোয়া করা প্রার্থনা করা অন্যের কাছে ছেলেমে মেয়ে অন্যের কাছে মনের আশা পূরণ হবে এইরকম আশা রাখা এটি শৈতানের পুজো ইন্নাহুল্লা কুম আদুবিন কারণ এই শৈতান তোমাদের স্পষ্ট শত্রু তোমাদের প্রকাশ্য শত্রু ওয়ান এ বো দুনি আর একমাত্র আমার এবাদত করো হা যাত মু হচ্ছে সহজ সরল পথ আর এটাই হচ্ছে পুরস্কৃতদের পথ এটাই হচ্ছে জান্নাতের পথ ওয়ালাক আদালকুম জিবিল্লানিরা আর এই শৈতান তোমাদের বহু জাতিকে পথভ্রষ্ট করেছে আহ ফালাম তা কোনো তাক তোমাকে বোঝার চেষ্টা করে না এই যে শৈতানের বিভ্রান্তিতে ফেরাউন কারণ হামান আর সামুদ যত পাপিষ্ট জাতি সর্বনাশ হয়েছে আবু জাহাল আবুল্লাহাব কোথায় পৌঁছে গেছে আল্লাহ ফাকর্ব বলছেন হা হি জাহান্ন আদুন এই হচ্ছে জাহান্নাম যা দেখছো এখন যার সম্পর্কে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল তু আদুন ওয়াইদ থেকে যদি হয়তো তো ভয় দেখানোর অর্থ আর কেউ কেউ ওয়াদা থেকে নেছেন যার তোমাদের প্রতিশ্রুতি করা হয়েছিল তোমরা যদি অবাধ্য হও অস্বীকার করো পরকাল বিশ্বাস না করো পরকাল সম্পর্কে চিন্তাশীল না হয় তাহলে জাহান্নামের ওয়াদা থাকলো ইসলাহ আলিয়ম আকুম তাক ফোর তোমরা যেহেতু কুফুরি করেছো সুতরাং এই জাহান্ন নামে তোমরা জ্বলতে থাক প্রবেশ করো আলিম আল্লাহ আহি অনেক ওজুর আপত্তি পেশ করবে আল্লাহ আল্লাহাক এ বাক শক্তি বন্ধ করে দেবেন মুখ আর কথা বলবে না আল্লাহ বলছেন আজকের দিনে আমি তাদের মুখের ওপর মোহর লাগিয়ে দেব মুখ বন্ধ অতকাল লেমোনা ইদিহিম আমাদের সাথে তাদের হাতগুলি কথা বলবে হাতে কথা হবে। আল্লাহ আমার দ্বারা পাপ করেছে ব্যবচার করিয়েছে খুন করিয়েছে आ शकुफरि कराय अत्याचार करे अतः साधु आर्जुम और तरफ पागुली सी पा गी आल्ला बाध्य करते गेर बद प्रकृति बाध्य चल हाँट गेमानु सेवन जाचु तम करपर् हाथ कथा बोल्खी दे तमासना आल्ला आयो नहीम आदि आल्लाह चाहत तर दृष्टिशक्ति बिलुप्त कर दी ফাস্তাবা কুস্তেরাত দুনিয়াতে আল্লাহাক দৃষ্টিশক্তি ছিনিয়ে নিতেন আল্লাহ কাাত অতপার মানুষ হঠাৎ করে যদি দৃষ্টিশক্তি চলে যায় তাহলে এদিক ওদিক ছোটাছুটি চেষ্টা করবে বা নিজের জায়গা পৌঁছার চেষ্টা করবে ফাস্তাবা রাস্তা তখন খুঁজাখুঁজি শুরু করতো ফান্নায়ুব সেরুন কিন্তু দৃষ্টিশক্তি না কি করে দেখতে পারে ওলা উন্ন আল্লাকে আনাতে হিম আর আমি আল্লাহ যদি চাইতাম তাহলে তাদের নিজের নিজের গৃহে নিজ নিজের তারা আগেও বাড়তে পারত না আর ফিরতেও পারতো না তাদের বোধশক্তি যে মানুষকে আল্লাহ বিবেক বুদ্ধি দিয়েছেন সবকিছু ছিনিয়ে নিতেন কুকুর শুকুর বানর বানিয়ে দিলে যেমন আল্লাহ ফখরবুল্লা আলম দাউদ আলহিস জামানাই যারা হিল্লা করেছিল হিল্লা করে হারাম কাজ করেছিল তাদেরকে আল্লাপাক কোনো কেরা দাতেন খাসে লাঞ্ছিত বানর বানিয়ে দিয়েছিলেন এবং ধ্বংস করেছেন তাদের আল্লাপাক তারপর বলছেন অমান্য আমেরু নোনাক্কে সুফিল খালক আল্লাপাকের সৃষ্টির নীতিমালা হচ্ছে যাকে আমি আয়ু বেশি দি বয়স বেশি হলো বার্ধক্য পৌঁছলো নোনাক্কে সুফিল খাল্ক সৃষ্টির ক্ষেত্রে তাকে উল্টো দিকে ফিরিয়ে দি মানে দুর্বল হয়ে পড়ে ৪০ পর্যন্ত খুব সবল ছিলেন তারপরে ধীরে ধীরে দুর্বল হইতে হইতে যেমন অবস্থায় দুর্বল ছিলেন তেমনই অবস্থা আশি নব্বই বছর একজন মানুষ বছর বাচ্চার খাবারের জন্য কান্না করে মনের একটু খিলাপ হলে হুহু করে কান্না শুরু করে দেয় সুভান আল্লাহ ছোট বাচ্চা যেমন একাই সফর করতে পারে একটা বুড়ো আশি নব্বই বছর একাই কোথাও যেতে পারে না আল্লাহ বলছেন আফালে এক এলুন এগুলো কে করছে চিন্তা করে দেখো না ওমা আল্লাহ ওমায়ামাগিল্লা আরো শুনে রাখো যে কবিতার সাল্লিশ করা শোভনীয় নয় তাকে আমি উচিত এই কোরআনে করিম হচ্ছে উপদেশ কাব্য নয় আর স্পষ্ট কোরআন যা তোমাদের সামনে পাঠ করে শোনানো হচ্ছে এখান থেকে আমরা আমাদের আলোচনা শেষ করছি আল্লাহ ফখর يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا ربي السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرقا لهودی কারণ আল্লাহু ওয়াহদাহু ওয়া লা শারীকা লাহু গ্যারান্টি দিয়েছেন ইন্নানা নাহনু নাসাল্লা যিক্রু ওয়া ইন্না লাহূ লাকিয়ামত হন্তো আমী এই গ্রন্থকে অবিক্রিতই রাখবো যার কোনো তুলনা নেই আইলিফলামমি যা সব থেকে পবিত্র বই আল্লাহর এই কালাম তাছাড়া চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে কোন গ্রন্থ নেই জীবনকে আলোকিত করে দেয় দেখুন বিশুদ্ধ প্রত্যাদেশ পবিত্র কোরআন প্রতি সোমবার দশটায় সকাল নাকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে कुरानूलानुरा उदाहरण प्रत्येक आनाता जाके जो अपनी आल्ला रास्ते व्यय करें रिटर्न पातश गुण बेस